তাই বাংলাদেশে ইস টিভি বাংলায়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 সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাক প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন পৃথিবী বাংলার আলকোরানের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলকোরানের জ্ঞানের আসর থেকে কিছু জ্ঞান কিছু থিওরি কিছু মতবাদ কিছু ইউনিভার্সাল নিয়ম আমাদেরকে আহরণ করতেই হবে বিশ্বের জীবন যতইক্ষণস্থায়ী হোক আমরা তো চিরস্থায়ী মৃত্যুর অর্থ তো জীবন শেষ হয়ে যাওয়া নয় মৃত্যুর অর্থ হল প্রকৃত জীবন শুরু হয়ে যাওয়া মৃত্যুর অর্থ হল অনন্ত জীবনের সূচনা মাত্র অতএব মৃত্যুকে যদি কেউ জীবনের ইতি রেখা মনে করে সে তার অনন্ত জীবনে সর্বহারা হয়ে যাবে দুর্ভাগ্য নেমে আসবে তার জীবনে সেই জ্ঞানগত বিভ্রান্তি থেকে অভাব থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এজন্যই আমাদের এই প্রয়াস আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সল্লা তস্তিম প্রেরণ করছি যিনি এই কোরআন এবং এই জ্ঞানের আসর এই জ্ঞানের সাগর আমাদের জন্য রেখে গেছেন প্রিয় ভাই বোনের আসন তাহলে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ কোন মতবাদটি কোন বিধানটি আমরা নিয়ে আসতে পারি। আজকে আমরা নিয়ে আসবো আরেকটি বিধান সুন্দর বিধান সেটি হলো কোরআনে কারিমের বিশ নম্বর সৌরা তহার একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওখাতে ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে যে মিথ্যা অপবাদ আরোপ করবে মিথ্যা অপবাদ যে দেবে সে সফল হতে পারবে না সে ব্যর্থ হবে ছোট্ট কথাটি খেয়াল রাখুন আপনি হয়তো মনে করছেন এটা একটা সাধারণ কথা না সাধারণ কথা নয় এটা একটি অসাধারণ কথা বিরাট কথা বিরাট গুরুত্বপূর্ণ কথা এই কথাটি আলাদা বলেছেন মুসা আলা ইসলাম এবং ফেরাউনের যেই বিশাল ঘটনা কোনো সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল সেটা সুরায় তোহার মধ্যে সবিস্তর আলা বর্ণনা করেছেন সেখানে এক পর্যায়ে আলাহ বলেছেন সালামকে জিজ্ঞাসা করলো যে তুমি একটা দিন ঠিক করে দাও সেই দিনে আমরা মোকাবেলায় মোকাবেলার ময়দানে আমরা নামব কে হারে কি যেতে দেখা যাবে মুসা আলাহ সাল্লাম বললেন ঠিক আছে মা ওইদুকুম ইম জিয়া দিনে ঈদের দিনে তোমাদেরকে আমি সময় দিলাম সেদিন তোমরা আসবে আমিও আসব। সকাল বেলায় যাতে একত্রিত করা হয় মোকাবেলা দেখার জন্য চক্রান্তের যত কিছু ছিল সবকিছু একত্রিত করে সে আসলো সাল্লাম বললেন তোমরা ধ্বংস আল্লাহর উপর কোন মিথ্যা আরোপ করোনা যদি আল্লাহর কোন মিথ্যা আরোপ করো বেআস হেতা একেবারে শুদ্ধ তোমাদেরকে উপরে ফেলে দেবেন এমন ভয়ঙ্কর একশন তিনি নেবেন খবরদার এই আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা আরোপ করো না লাঠি সত্য মজে যা অলৌকিক মজা যা আল্লাহর প্রদত্ত মিরাকল ব্যাপার এটা কোনো মিথ্যা জিনিস নয় নব মিথ্যা নয় অথবা আমাকে মিথ্যা হয়ে যাবে এই বক্তব্যের প্রসঙ্গে তিনি চেরন্তন এই নীতিটি ঘোষণা করেছেন যে অকদ খা মানিফ যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিল চাই সেটা আল্লাহর উপরে হোক চায় সেটা কোনো মানুষের ক্ষেত্রে হোক খাব তার জন্য আল্লাহর রায় সুপ্রিম আদালতের রায় সুপ্রিম কোর্টের রায় হলো কাদ হয়ে গেল এখানে আমরা বুঝতে পারলাম কাউকে কোনো দিলে যিনি যেই অন্যায় করেননি সেই অন্যায় করেছেন বলে মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করলে এটার পরিণতি হলো ব্যর্থতা এবং ধ্বংসযজ্ঞ এটা যদি হয় আল্লাহর ব্যাপারে মনে রাখবেন আল্লাহ তালার দিনের ব্যাপারে কোন উক্তি করা মানে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস মানুষের কাছে বলা ধর্মীয় কোন জিনিস বলা এর অর্থ হয় আপনি আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়ে দিচ্ছেন এজন্য জন্য এই জিনিসটা ইসলামে আছে আপনি ইসলামের মধ্যে আছে বলে যখনই উক্তি করবেন তখন এর ব্যাখ্যা হলো আপনি বলছেন যে এটা আল্লাহ বলেছেন এটা আল্লাহ ইসলামে নাজিল করেছেন এটা বলা হয়ে গেল আপনি সেটা বলেন না নাই বা বলেন যখনই আপনি এটাকে ইসলামী জিনিস হিসেবে আপনি মিথ্যা অপবাদ আরোপ করলেন নাহজবাহ মিনজা এটি সেরেকেরও উপরে এক ধাপ সেরে কেরো আরো এক ধাপ উপরে মহাপ যেটা সুরাফের নম্বর আয়াত থেকে আমরা বুঝি আল্লাহ কোরআনে করিমের সাত নম্বর নির্লজ্জতার কাজ রয়েছে এই সব কিছু তিনি হারাম করে দিয়েছেন অবৈধ করে দিয়েছেন মা জহার আমিন মা বতন অশ্লীলতার যা প্রকাশ্য সেটাও হারাম করেছেন যা প্রকাশ্য সেটাও তিনি হারাম করেছেন যত পাপাচার রয়েছে সকল পাপাচার তিনি হারাম করেছেন হারাম করে দিয়েছেন এরপরে হারাম করেছেন অন্তঃ সুলতান যে বিষয়ে কোনো দলিল নেই আল্লাহর কোনো শরিক আছে এই মর্মে তো কোন দলিল আল্লাহ নাজিল করেননি তাহলে তোমরা যদি আল্লাহর আছে বলে তোমরা আখ্যায়িত করো দাবি করছেন আল্লাহ আল্লাহর ব্যাপারে এমন কথা বলা যেটা তোমরা জানো না যে আল্লাহ বলেছেন কিনা তোমরা বলছো যে এটা আল্লাহ দিনের অঙ্গ আল্লাহ দিনের অংশ এটা আল্লাহ বলেছেন অথচ আল্লাহ সেটা বলেননি তাহলে এটা ইসলামের মহান চার মূলনীতির একটা মূলনীতি যে তারিমুল ইসলামে আল্লাহ হারাম কারণ বেদেহাত মানে এটা তো অন্য বেশি দেননি আল্লাহ এটা নাজিল করেননি আর আপনি এটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ এটা ইসলামী আছে মানে এটা আল্লাহ নাজিল করেছেন মানে এটা আল্লাহ দিয়েছেন এটা হয় কোরআনে আছে না হাদিসে আছে অথচ এটা কোরআনেও নেই হাদিসেও নেই গোটা জীবন ব্যর্থ হয়ে যাবে যেমন বলেছেন হাদিস যে ব্যক্তি কোন বিদাত আবিষ্কার করবে ইসলামে যেটা নেই সেটা ইসলামী আছে বলে সে ইসলামের মধ্যে ঢুকিয়ে ফেলবে আ আওয়ামেসেন অথবা কোনো বেদাহাতি ব্যক্তিকে আশ্রয় দেবে যে ব্যক্তি ফালাই হি লহিমাল ইকা আজমাইন তার উপরে আল্লাহর লহনত সমস্ত ফেরেস্তার লন সমস্ত মানুষের লহনত নিল্লাহ কত বড় কথা। ছয় নম্বর সুরে আল্লাহ নামে তিরানব্বই নম্বর ইসলামের কোন ফতুয়া দেয়া মাসালার ফতুয়া কেউ দিলো যে এটা এমন হবে অথচ এটা এমন নয় সে জানে না যে এটা কোরআন হাদিস এরকম আছে কিনা জানে না জানে ফতুয়া দিল সেও আল্লাহর উপর একটা মিথ্যা আরোপ করে বসলো তারও জীবনের প্রাপ্তি হবে ব্যর্থতা শাস্তি অপমান লাঞ্ছনা তাকেও পেতে হবে যেটা বলেছেন যারা গোবাছুরকে মাবুদ রূপে গ্রহণ করেছিল মানে ইসরায়েলের শীঘ্রই তাদের উপরে পতিত হবে আল্লাহর গজব গজবিল হায়াতি দুনিয়া এবং দুনিয়ার জীবনের লাঞ্ছনা এবং অপমান তাদেরকে গ্রাস করবে ওকাজা আলী কে নাজিজিল মুফতারিন যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এভাবেই তাদেরকে আমি বিনিময় দিয়ে থাকি প্রতিদান দিয়ে থাকি প্রিয় ভাই মানা কিছুতেই আল্লাহর দিনের ব্যাপারে সেটা বলা কোনো ক্রমেই বৈধ নয় যেটা আল্লাহর দিনে আছে বলে আপনি জানেন না আপনার কাছে দলিন জানা নেই অতএব আপনি বলতেই না যে এটা এভাবে করলে স্বাভাবিক কারণ এটা বলার অর্থ হলো তাহলে আপনি বলে ফেলেন যে এটা হ্যাঁ ইসলামে আছে এটা আল্লাহর কোরআনে আছে হাদিসে আছে আমি জানি সেজন্য বলেছি এটা স্বাভাবিক কিন্তু কেমনে এটা বললেন এটা ইফতারা আজকে মানুষ কত তরিকা বানিয়েছে নকশবন্দী বন্দী রিকা তরিকা হারুনিয়া তরিকা এসব তরিকা জিকির করছে লক্ষ লক্ষ মানুষ এসব তরিকায় জিকির করে গোটা জীবন শেষ করে দিচ্ছে তারা ভাবছে যে হ্যাঁ এই হুজুর যখন দিয়েছে নিশ্চয় এটা ইসলামী আছে অলিয়া অলিয়রা দিয়েছে নিশ্চয় এটা ইসলামী আছে জিকির করছে ইল্লা ইল্লাহ ইল্লাহ জিকির করছে আবার নিজের হাট থেকে ইলা ইল্লাহকে টেনে আবার হাটের উপরে এটাকে দরব লাগাচ্ছে তাহলে আপনি কি করলেন আল্লাহর উপরে একটা অপবাদ আরোপ করে ফেললেন এই অপবাদ যারা আরোপ করবে এই আয়াতে তাদের কথায় বলা হয়েছে অকদে বা মানে তর নিশ্চয়ই ব্যর্থ হয়েছে সে ব্যক্তি যে ব্যক্তি কোন মিথ্যা আরো করেছে মিথ্যা অবাদ আরোপ করেছে আল্লাহর বা থেকে আমাদের হেফাজত করুন প্রিয় ভাই বোনেরা সবাই হয়েছে একটি বিরতির আমরা বিরতি শেষে আবারও আমাদের এই কোরআনিক আসরে হাজির হবে ইনশাআ আল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ We'll কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম फल सम्मी देखे बीर अनुष्ठान जलसाएल कल र आप साढ़े न लागे, सम्प्रचारकाल आठेटी सहस लगे अपनी जा पक्षे कथा बोलते सत्य वी और न्ययपरायण होतेस लागे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 একশো ষোলো নম্বর আয়তাল্লাহ বলেছেন জবানে রসনায় একটা মিথ্যা কথা তোমরা বানিয়ে নিয়েছ বানিয়ে নিয়ে বলছো এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ আল্লাহর জমিনে বসে কোন জিনিস অবৈধ এইটা পৃথিবীর যদি বলে কোন দল কোনো গোষ্ঠী কোন ব্যক্তি যদি বলে কোনো সংস্থা যদি বলে যে এটা অবৈধ অথচ আল্লাহর কোনটা অবৈধ নয় তাহলে এটাও আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করা হয়ে গেল নজিবুল্লাহমিনী আজকে কত কিছু এভাবে মানুষকে ধারণা দেয়া হচ্ছে যে এটা ইসলামে আছে জশ্নে জলুস এ মিরাদী একদম তারা বের করছে নবীজির জন্ম দিনকে যে জন্মদিনের আসলে ঐতিহাসিক কোনো সর্বশ্রেষ্ঠ ঈদ নাকি এই দিনের ঈদ আমি জালিক যেটার কোনো দলিল নেই যেটা নবীজির দিনকে ধ্বংস করার নামান্তর যেটা আল্লাহর উপরে একটা মিথ্যা আরোপ করা হলো নবীর উপরে মিথ্যা আরোপ করা হলো এটা বলে যে অথচের মধ্যে নেই আল্লাহর কোরআনে নেই আল্লাহ সন্ধ্যের মধ্যে নেই আপনি ধারণ দিচ্ছেন যে না এটা আছে তাহলে কি হলো জিনিসটা অন্তঃ করু আল্লাহ হেমালুন যেটার ব্যাপারে তোমার কোন জ্ঞান নেই খবরদার সেটা আল্লাহ দিনে আছে বলে সেই জিনিস উক্তি করোনা সেভাবে বলো না আল্লাহবাদ হয়ে যাবে না শাস্তি ছাড়া আর কোনো কিছু পাওয়ানো হবে না সেজন্য আল্লাহ বলেছেন আসলে এটা হারাম এটা বলার কোনো অধিকার নেই কোন জিনিসকে ততক্ষণ এই আয়ের দ্বারা সেটা হালাল সেটা খাও এখন এই হালালকে কেউ হারাম বলতে পারে না হালালকে হারাম বলার কোন অধিকার কারণে আল্লাহর কোন হালালকে কেউ যদি হারাম বলে আর কোন মানি তেন সেখানে আল্লাহ বলছেন এরা তাদের শিক্ষিত শ্রেণীকে এবং তাদের দরবেশ দের অথচ তাদেরকে নির্দেশ করা হয়েছে এক ইহ অর্থাৎ এক আল্লাহর আবাদত করতে তিনি ছাড়া তো কোন ইল্হ নেই প্রত্যেক বেদাতি ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপকারী ব্যক্তি এই তাদের জীবনের শেষ পাওয়ানো হবে জিল্লতি আল্লাহ তালা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আজকে কত বেদাত সমাজে ছড়িয়ে পড়ছে কে বলছেন যে পীর না ধরলে নাকি জান্নাত নেই না প্রশ্ন করলেন আকবর এসান সম্পর্কে আমাকে বলুন কিভাবে একটা আবাদত সুন্দর হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে সে আবাদত করতে কার মনে না চায় সুন্দর একটা ডাক আল্লাহকে ডাকবো সুন্দর একটা সুন্দর একটা সালাৎ আল্লাহ যেন আদায় করবো সুন্দর একটা আল্লাহ করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অন্তর দিয়ে আন্তর্নয়ন দিয়ে জ্ঞানের আলোকে কোরআনিক আয়াত দিয়ে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি এই ভাবটা যদি জমাতে পারো এই অন্তর দর্শন যদি আনতে পারো তাহলে তুই আমাদের সুন্দর হয়ে যাবে অন্তরের মধ্যে আল্লাহর এটা হলো এহসান এটা হলো আত্মশুদ্ধি আত্মপুরি শুদ্ধি কিসের তাসব তাসব আসলো কোথেকে তাসবের শব্দটাও তো নাই ইসলামের মধ্যে আজকে এহসানকে পুঁজি করে এই এহসানকে বিকৃত করে বিভিন্ন তরিকা নকশা বন্দীকরিক বলেছেন হ্যালো আমার সরল সঠিক পথ ফত তোমরা এ সরল পথের অনুসরণ করো ওলা বিভিন্ন মত অনুসরণ করো না এটা খুব সাবধানে থাকতে হবে যে কোন মিথ্যা অববাদ আল্লাহকে দিলে ব্যর্থ হতে হবে জীবনের সবকিছু বিপর্যস্ত হয়ে পড়বে যাহার নাম চলে আসবে যেমন যারা গোবাচুর পূজা করেছিল মানুষকে ধারণা দিয়েছিলাম নিজেদেরকে হত্যা করো হত্যা করে তারা করে আল্লাহ কাছে ক্ষমা পেয়েছে আর যারা তবা করেনি তারা চির জিল্লতে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে অতএব যারাই অপবাদ তারা ব্যর্থ হবেই আমরা ইতিহাসে কিছু অপবাদের কথা আমরা কোরআন সন্ন্যায় আমরা পেয়ে থাকি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা অপবাদ দিয়েছিল কত অপবাদ দিয়েছিল ওনাকে মিথ্যাভাবে পাগল বলেছিল মিথ্যাভাবে ওনাকে গণক বলেছিল জ্যোতিষী বলেছিল কত রকমের অব অপবাদ তাকে দিয়েছিল তারা সব অপবাদ দানকারীরা ব্যর্থ হয়েছে আবু জাহাল ব্যর্থ হয়েছে আবু আহাব ব্যর্থ হয়েছে যে আবু জাহাল নী কোনো দাওয়াত দিলে সে বলতো যে সে মিথ্যাবাদী আমার মিথ্যা আরোপ করেছে ধ্বংস হোক আবুল আহবের নজ্লাহমিন্ত পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে পচা গলা হয়ে নিন্দিত হয়ে হয়ে পৃথিবী থেকে বিদায় হলো আর আখেড়াতে তো জাহার্নাম আছেই তাহলে এটা যারা ধর্মীয় ব্যক্তি তাদের ব্যাপারে বেশি সচেতন থাকা উচিত আল্লাহ একটা হাদিস এসেছে আল্লাহ যখন বললেন যে খ্রিস্টানরা তাদের দরবেশ শিক্ষিত শ্রেণীকে মাহুদ বানিয়ে নিয়েছে তখন আদি বললেন ইয়ারাসুল্লাহ নাসনুদ আমরা তো এদেরকে আবাদত করি না পূজা করি না কোরআন কেন বলছে আমরা তাদের আবাদত করি তখন নবজি বললেন যে আলাইস ইম্লাহনা করে আরে না আবার আল্লাহর হালালকে তারা হারাম বলে তখন তোমরা সেটা মেনে নাও অর্থাৎ হারামকে হালাল ঘোষণা করে হালালকে হারাম ঘোষণা করে আল্লাহর বৈধকে তারা বলে অবৈধ আল্লাহর অবৈধ করা জিনিসকে তারা বলে বৈধ আর তোমরা সেটা মেনে নাও তোমাদের ধর্মগুরুরা বলেছে তোমাদের বড় ব্যক্তিরা নেতৃবৃন্দ বলেছে বৈধ কোনটা অবৈধ বিশ্বব্যাপী কত কিছু এখন মানুষ অবৈধ বলছে আসলে আল্লাহর সেটা বৈধ কত জিনিসকে তারা বৈধ বলছে আল্লাহর সেটা অবৈধ নারী পুরুষের কোন সম্পর্ক বিবাহ বহির্বত লিভিং টুগেদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডার কি বৈধ কিছুতে বৈধ নয় আবদ্ধ হবে সচ্ছরিত্র তার দুর্গে তুমি ঢুকে পড়বে ব্যবচারি হবে না ওলা গার্লফ্রেন্ড গ্রহণ করবে না আবার মেয়েদেরকে বলা হয়েছে মহসান গরা তোমরা সচ্ছরিত্রবতী হবে তোমরা ব্যবচারেনি হবে না এটা অবৈধ থাকবে আল্লাহর মিথ্যা আরোপ করার কারণে কেমতের ময়দানে আল্লাহর কাছে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে এই জন্য শাস্তি মাথা পেতে নিতে হবে অব যারা কোনো মিথ্যা অপবাদ দেবে আল্লাহকে তারা ব্যর্থ হবে যারা মানুষকে মিথ্যা অপবাদ দেবে তারাও ব্যর্থ হবে সহি হাজার তিনি ইরাকের গভর্নর ছিলেন ইরাকের কিছু লোকেরা তার বিরুদ্ধে হাজার ফারুক রাজি আল্লাহ তালুর কাছে কিছু অভিযোগ দিয়েছিল একটা লোক হাজতে সাহদেব আবি অক্কাস অভিযোগ দিত সাহে আবি অক্কাশ অভিযোগের বদলে তাকে তিনটে বদ দোয়া করলো তিনটা বদ তার লেগে গেল। আমি অপবাদ দিয়েছিলাম অপবাদের কারণে তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন সে অভিশাপের কারণে আজকে আমার এই দুরবস্থা দুর্গতি হয়েছে জীবনে প্রিয় ভাই বোনেরা অতএব না আল্লাহকে অপবাদ দেওয়ার কোনো বৈধতা আছে সেটা তো প্রশ্নই আসে না আর কোনো মানুষকে অপবাদ দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে অহবাদ থেকে মুক্ত করুন আজকে এখানে এই তীরেখা টেনে দিচ্ছি আসসালামাইকুমুল্লাহি অ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 থ্রি Swift BIC code IBOBZB22 IBAN সুইফি কোডিও বিভাইন টেলিফোনের টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন ডট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন যা প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন মঞ্জুর चलू जीवनिष्ठ और सन्तोषनक करते मानवतार कल्याण इी सर रात साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सार्लाशे बीस टी बांगल्